আয়সার আদিহত আলাহন হতে বর্ণিত নাবি সাল্লু আলয় সাল্লাম বলেছেন যখন সালাতের ইকামত দেওয়া হয় এবং রাতের খাবারও হাজির হয়ে যায় তাহলে তোমরা আগে খাবার খেয়ে নেবে ওহাইব ও ইয়াহিয়া বিন সাইদ হিসাম হতে বর্ণনা করেছেন যখন রাতের খাবার আনা হয়